আবুহারা রদলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবীর সাল্লাই সাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য তাই যখন তিনি তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলবে যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করবে যখন সামি আল্লাহ হলিমন হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে আর তিনি যখন সেজদা করেন তখন তোমরাও সেজদা করবে যখন তিনি বসে সালাত আদায় করেন তখন তোমরাও বসে সালাত আদায় করবে